বাংলা মানবতা সমাধান আলাহ আহ্লাহ আল্লাহ রব্লাহ محمد رسول الله محمد رسول الله ارجو رضاك يا السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله বায়লা আলহি ওয়া সাহবিহি আজমাঈন আমা বাদু সুপ্রিয় দর্শক শ্রোতা বিষ্টিভি বাংলার নিয়মিত আয়োজন উপভোগের জন্য যারা পৃথিবীর বিভিন্ন অবস্থানে আমাদের এই দূরদর্শনের সামনে বসে আছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা আকিদা এই বিষয়ের পর্বভিত্তিক আলোচনায় सामने सन्ना रसुल सल्लाह भाई आलहीसलमे रेखे जावा नीतिमला आलोचना कर पोशाक परिच्छे एटी व्यापक भित्तिक आलोचना अपन सामने आलोकपात कर जार अवशिष्ट कि दर्शक श्रोतर कानुरुद्ध होवाय पर बाड़िए आलोचना करते प्रयास पासी आसन आजकल यही আলোচনায় যারা অংশগ্রহণ করেছেন তাদের সকলের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দি রয়েছেন শেখ কাজী ইব্রাহিম এবং আছেন শেখ আকরামুজামান বিন আবদুল আল মাদান আসসালাম আলাইকুম শ্রোতা পোশাক পরিচ্ছদ যা ইতিমধ্যে দেখা যায় কতিপয় মানুষ সাধক দরবেশের সাজে সুসজ্জিত হয়ে তারা চট দিয়ে নির্মিত পোশাক পরিচ্ছদ পরিধান করছে তালি পোশাক পরিচ্ছদ তারা পরিধান করছে কি দুঃখজনক হলেও সত্য যে কখনো শরীরে পোশাক ধারণ না করেই মারেফাতের পোশাকের নামেও সমাজে একটা অনাসৃষ্টি বা একটা ধোকাবাজি চলছে আসুন আজকে এ পর্বের আলোচনায় আমরা এগুলো বিষয় কতটা জঘন্য এবং ইসলাম প্রত্যাখ্যাত সে বিষয়গুলো আলোচক মন্ডলের কাছ থেকেই শুনি প্রথমে শেখ হাসান জামিল ধন্যবাদ আজকে যে প্রসঙ্গটা আপনি তুললেন এটা অত্যন্ত চমৎকার একটি প্রসঙ্গ আমাদের একটা ভ্রান্ত ধারণা এমন যে পোশাকের ক্ষেত্রে একটু কম দামি পোশাক অথবা পোশাক অথবা একটু ছেড়া ফাটা পোশাক এগুলো এইসব একটা মাধ্যম চট বা আর একটু আগ বাড়িয়ে যদি আপনি বলেন বা আমরা দেখি যে একটু চট পড়া রাস্তায় ঘুরে সে নাকি বাবা সে নাকি অনেক কিছু একটা পর্যায়ে চলে গেছে তার পেছনে পেছনে মানুষ ছুটে গোছল করছে না গোছল করছে না কতদিন ধরে নামাজ নাই রোজা নাই চলছে তার পেছনে মানুষ চলছে একজন সাহাবি আসলেন তার জামাটা ছিল একটু ময়লা তো হজর রসুল করিম সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন তোমাকে কি আল্লাহ কোনো মাল দেয় নাই তো সাহাবি শিখে শুনল আল্লাহ আমাকে মাল দিয়েছেন তোর জিজ্ঞেস করছেন মিনা ইল মাল কোন ধরনের মাল নিজের মন একটা পোশাক গ্রহণ করার নাম তাকুয়া না হাজারত রসুল করিম সাল আলী তখন বললেন যেহেতু আল্লাহ তোমাকে মাল দিয়েছে যেহেতু আল্লাহ তোমাকে মাল দিয়েছে আয়াত এখানে আয়াতের ভিত্তিতে অনেক সাহাবি তারা পোশাক একাধিক সেট তারা ব্যবহার করতেন কি মনসুম ভিত্তিক তারা সেট ব্যবহার করতেন শীতকালের অন্য সময়ের তারপরেন্লা আপনি এই পোশাক টাহা এরা কিনে নেন এর মাধ্যমে আপনি এর ভিতরে রেশম আছে রেশমের পোশাক আল্লাহ রসুল কি বললেন এটা হলো ওদের লেবাস যাদের অংশ নেই সংরক্ষণ করা এইটা আল্লাহ রসুল অনুমতি দিলেন আল্লাহ হ্যাঁ বলে যাওয়ার আগে একটা বলতেন যে তোমরা আসলে এবং আধার রকম যাতে পোশাক সংশয়ে পড়ে গেছিলেন আল্লাহ একদিন বললেন ওই ব্যক্তি জানাতে যাবে না যে ব্যক্তির তারা যে সমস্ত অবলম্বন করতেন সেগুলোর উপরে তাদের মানে সন্দেহ লাগলো তারপর রাসুলের কাছে আল্লাহ সুন্দর সৌন্দর্য রসুলাম সৌন্দর্য কে উৎসাহিত করলেন কোথায় তাহলে এইসব তালিমারা আর তিনি বলেন্লাহ বিশৃঙ্খলা অসন্দর্য এগুলি পছন্দ করেন আল্লাহ রসুল অনেকে এই হাদিস থেকে এটা নিতে পারে আল্লাহ রসুল সঙ্গে স্পষ্ট নিষেধ করে দিয়েছেন আলিফুল ফুল কিন এটা এখন বোঝা যাচ্ছে এই জন্য যে ছেলেরা দাড়ি ফ্যাশন করে রাখছে তার মানে কি দাঁড়িয়ে মধ্যে সৌন্দর্য আছে কিন্তু সে সুন্নত মতো রাখছে না যেহেতু তার মধ্যে অনুসরণ তার ভিতরে ঘুরতেছে দাড় কাশন হয় আর তারপরে নষ্ট হয় অনেকগুলি ক্ষতিগুলো হ্যাঁ বিরাট ক্ষতি যদি সে দাঁড়িয়ে রাখা শুরু করে মনে করেন আটত্রিশ সাত্রিশ বছর বয়সে দাঁড়িয়ে রাখা শুরু করেছে পুরো দাঁড়িয়ে সাদা হয়েছে সাদা হয়ে তার মানে সে বুড়ো হয়ে গেছে জোয়ান হয়ে গিয়ে বুড়ো হয়ে গেছে আর অথচ দাড়ির উপরে অত্যাচার না করলে আপনার পঞ্চাশ ষাট পঁচট পর্যন্ত চেষ্টাই থাকার কারণে কিন্তু চেষ্টায় আছি হ্যাঁ তাদের জন্য আমরা বলবো দোয়া করতেছি আপনার চেষ্টাটা এবং ভদ্রতার পরাকাষ্টা যে পোশাকে পরিদৃষ্ট হয় সে ধরনের পোশাকই পরিধান করেছেন কখনো কখনো তিনি চোখে শোরমাও লাগিয়েছেন সুন্দর হয়ে থাকা এটা ইসলামের অভিপ্রেত একটি বিষয় তিনি পছন্দ করেন যেটা আমাদের আলোচক মন্ডলীর কাছ থেকে শুনেছি আমরা অল্প সময়ের জন্য ছোট্ট একটি বিরতি নিচ্ছি বিরতির পর আবারও আমরা আপনাদের সামনে এই আলোচ্য বিষয়ে ধারাবাহিকতা নিয়ে উপস্থিত হবে ইনশাআল্লাহ ততক্ষণ সঙ্গেই থাকুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি আপনারা দেখছেন বলেন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 जहांान नाम विवरण अध्याय हाजिस संख्या छ हजार सात पिबर श्लिष्ट कि आलोचित होलुमुलर आन शुरोन कुरान भो भावे बुझार जन की विषय ज्ञान रखा जरूरी জানতে হলে দেখুন সুপ্রিয় দর্শক শ্রোতা বিরতির সময় সঙ্গে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করে আমরা আমাদের আলোচ্য বিষয়ের প্রতি প্রত্যাবর্তন করছি আশুন আমরা এই পর্যায়ে आलोচক মণ্ডলীর কাছে চলে যাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবন ধারা থেকে ওনার পারিবারিক জীবন থেকে যেটা আমরা দেখি যে একজন স্ত্রী সাজবে কোথায় রাস্তা বের সময় না সে যখন ঘরে থাকবে তার সামনে নবীজি বলেছেন যে ওই যা नजারা ইলাইহা সাররাতু সবচেয়ে ভালো নারী জাদিদ যারা জি সঙ্ঘা এই যে আমারাহা আতাআতু ওয়া ইজা গাবা আনহা হাফাযাতহু বিনফসিহি ওয়া mali ওয়া ইজা নজর ইলাইহা সাররাতু তিনটা বর্ণনা চরিত্রী একজন স্বামীর সম্পত্তিও সেভ করবে তৃতীয়ত সে এমন ভাবে নিজেকে শাস করে রাখবে এই যা নাজারা ইলেথু যখন তার স্বামী তার দিকে তাকাবে তার একটা আনন্দের শিহরণ সঞ্চার করবে এই জন্যে যাও দূরে বা অতাম সে তার সারে থা হয়তো তোমার চুল চুলো উস্কু খুস্কু হয়ে আছে সে সাজগোজ নাই তুমি জানান দাও যে তুমি আসছো তুমি এখন মসজিদে থাকো এর ফাঁকে তার যা জরুরি করে সুন্দর করে সে কে দুরুস্ত করে আজকে যেটা হয়ে গেছে করার জন্য তো এটা কিন্তু একটা মহাপ রাস্তা এইভাবে যাওয়া কারণ রাস্তায় যখন কোনো নারী বের হবে তখন সে পোশাক পরে যেতে পারবে না সে করে এটাকে ঢেকে তারপরে বের হবে এবং সেখানে ইসলামের যে কমন মূলনীতিটা যে তাকরজুল মার আতো আতো মেয়েরা যখন বের হবে বাইরে যাবে তখন এমন পোশাক পরে যাবে যেখানে আকর্ষণ নাই যদি নবী সাল্লামের সন্নাকে লক্ষ্য করে মোজা পরিধান করে তাহলে নারীদের জন্য আবৃত্ত হয় সৌন্দর্য হয় সুন্দর পরামর্শের কথা আসবে ইনশাল্লাহ মুজার উপরে মাসে করে মানে সাধারণ পোশাক পরে যাবে নজর কাড়ে যাতে না হয় সেটা তারা হবে নাজিদে গেলেও কোন নারী সুগন্ধি ব্যবহার করে মসজিদে যায় বেশভূষণের মাঝে জি বলবো আমরা সেটা বেশভূষণের মাঝে আরো কিছু রয়েছে যেমন দেখুন আল্লা সু মানুষ এবং অন্যান্য সৃষ্টিজীবীর মাঝে অনেক পার্থক্য দিয়েছেন যার বড় পার্থক্য হল মানুষকে আল্লাহর্জনা হতে পারে বা ইত্যাদি হতে পারে এজন্য কাটার একটা সময় সীমাও দেওয়া হয়েছে কিন্তু আজকে আমাদের শিক্ষিত ছেলে মেয়েরা তারা দেখা যায় যে এমন বেহুস বরং তারা নখগুলিকেও লালন করে প্রাণীর মত নগ গুলি বড় রাখা যায় সেটাই হয়ে গেছে মোজার কথা বলছিলেন মোজা পড়ার সময়ও নারী ও পুরুষ উভয় মোজা পড়তে পারে কিন্তু মোজা দুই ধরনের হতে পারে সুতি উল দুই ধরনের মোজা হতে পারে এবং সেগুলি ব্যবহার করতে পারে এই ব্যবহারের ক্ষেত্রে আপনি চলা তাদাই করবেন দিনে বার। বারবার আপনাকে উজু করতে হবে যেন এটি কঠিন না হয় শর্ত হলো তাকে অবস্থায় এই মোজা পরি ধান করলে আবার অজুর যখন সময় হবে মোজার উপরে বাকি অঙ্গ গুলি করবেন আর মোজার উপর শুধু হাত বুলাইলেই হাত বেঁচে অংশ মোজার ক্ষেত্রে একটা আলী রাধিয়াল সুন্দর কথা দেখুন মোজা মাসির ক্ষেত্রে আলী রাধিয়া লহু বলছেন যদি ইসলাম এর বিষয়গুলি মানুষের চিন্তার আলোকে করার সুযোগ থাকতো আমার চিন্তা জাগলে অনেকে মুজা খুলে নিয়ে উজু ভিজিয়ে পড়াটাকে বেশি পরিচ মনে করা এই ক্ষেত্রে আমরা যেমন মোজা পড়ার বিধান পাওয়া যাচ্ছে এবং এর সাথে ইসলামের সৌন্দর্য আল্লাহ রসুল্লাহ এটাকে যেন প্রাধান্য দিয়েছেন কেউ মোজা পরে আসে মশা করবে নাকি খুলে ফেলে ধুয়ে নিলে উত্তম হবে কাটটা বেশি সব হবে তো এখানে আমরা দেখতেছি যে এই নীতি যদি কেউ অনুসরণ করে নিয়ম তাহলে উৎসাহিত হয়ে আল্লাহ আল্লাহ রসুল বলেন ছেড়ে দাও এই দুটো আমি অজু অবস্থায় পড়েছি অতএব আমার করার চলবে চামলার না হলে চলবে এই সত্ত এই বিষয়ে বলছি আসলে আরবি ভাষায় কিন্তু এই বিভ্রান্তিটা অনেকের হইতে পারে কিন্তু আসলে খুফের হাদিসগুলো বেশি পরিমানে অনেক বেশি জৌরভ বলা হয় আর যৌর বলা হয় সুতার কাপড়ের বা পো এইগুলো মোজাকে বলা হয় সুতার মুজাতে করতে নিষেধ করেছেন আসলে এই কথাটাও ভুল ইমামিফর রহমতুল্লাহ আল্লাহ আসলে এই বিষয়ে প্রথমে হাদিস পাননি কিন্তু তার মৃত্যুর তিন দিন পূর্বে উনি সুতার উপরে মাসাই করার জৌরস পেয়েছেন এবং আমল করে গেছেন এবং বলে গেছেন আলহামদুলিল্লাহ চুল ও কিন্তু বেশভূষার একটা অংশ চুলের মধ্যে আসলে নবীজি যেটা শূন্যতে আদা মানে মানে অভ্যাস ছিল কানের লতি পর্যন্ত বাবি রাখতেন এটাকে বলা হয় অফরা গাড়ের মাছ পর্যন্ত রাখতেন এটা হলো জিম্মা আর এক বাবি রাখতেন বাব্র রাখতেন মাঝে মধ্যে তবে এটা আবাদত মূলক শুননা না এটা হলো লোকপ্রথা ওই অঞ্চলের আরবদের ইয়া ছিল কেউ যদি রাখে আল্লাহ রসুলের অভ্যাসমূলক যে সুন্নত এগুলোকে এবাদতী সুন্নত কিভাবে বলবো যে সমস্ত অভ্যাস আল্লাহ রসুল্লাম ফুজিল বর্ণনা করেছেন পাগড়ির ক্ষেত্রে টুপির ক্ষেত্রে আল্লাহ রসুল পড়েছেন হাদিস যেমন কিন্তু উৎসাহিত ফজিলত এগুলি এগুলো হল মাপকাঠি একটা আদাত অভ্যাসগত তখন চলে আসবে তাহলে আমরা আমরা মনে হয় এই পর্যায়ে একটা সম্পূরক আলোচনা আপনাদের সামনে এই আলোচনার মাধ্যমে উপস্থাপন করতে সক্ষম হয়েছি হালিলাম জীবনের যেকোনো পরিস্থিতিতে যেকোনো পরিসরে আমরা অবস্থান করি না কেন আমরা রাসুলের করিম সাল্লি আসাল্লাম কর্তৃক অনুমোদিত ছন্নাসমূহ যেগুলো আমাদের সামনে পরিদৃষ্ট হবে সেগুলোর প্রতি আমরা যত্নবান হব এবং সেগুলা মানতে আমরা কার্পণ্য করব না এবং মানতে হবে মর্মে দৃঢ় প্রত্যয় পোষণ করব। আকিদা পোষণ করব। তবেই আমরা একটা বিশুদ্ধ বা সহি আকিদার অধিকারী হতে পারব। আর যার ফলে আমরা এহকাল এবং পরকালীন জীবনে মুক্তি প্রাপ্ত হবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তাওফিক দান করুন প্রত্যেকটি পরতে পরতে জীবনের আমরাকে গ্রহণ করি বেদায়েতকে যেন বর্জন করতে পারি আমিনুল মুসলিম আসসালাম আল্লাহ। ইহ মোহাম্মদন রসুল্লাহ মোহাম্মদন রসুল্লা যারা ভুলে গেছে আল্লাহর বিধান না পড়ে তুলে রেখে দিয়েছে ইমানের মর্ম কথা দেখুন ইমানের খুঁটি সমূহ প্রতি সম্প্রচার রাত বারোটায় বাংলা দেশে বাংলায়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 টু গেট কনভিন্সিং অ্যান্ড ভ্যালেডান্সেজ ডায়াল করুন ডক্টর জাকিরকে প্রতি শনিবার রাত